وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا نِد له ولا حد له ولا عدل ولا له ولا مثل له ولا مثيل له ولا مسيل له ولا مثال له <تصفيق> ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله <تصفح> <تصفح> <تصفح> الذي أرسله إلى كافة للناس بشيرا আলিবি বারো কলম তসলিমঙ্ক শির أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ أَشْرِزِ الْحَجَّةِ يَعْدِلُ سِيَامُ كُلِّ يَوْمٍ مِنْ هَا بِسِيَامِ سَنَا وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْ هَا بِقِيَامِ لَيْلَةِ الْخُضْرِ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ আমুইওমে ফাতা আহটা চিব আলালহ আই নিকাপ্ফি অস্চানা দল্লাতি কবলাহুু অস্থানা তাল্লাতি বাদা আমান্তু বিল্লাহ সদা কল্ল মালা নালাজ সদা শাহিদীন শাহিদুলিল্লাহ محمد, محمد كما কমা على সৈনা ইব وعلى আলি সৈনা ইবর إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মোহান আল্লাহ রব্ুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের প্রসিদ্ধতম একটি সুরা সুরাই কাউসার এবং তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত সুরাজ এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে সময়ের আলোকে কিছু কথা বলব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসল আজকে এমন একটি সময় যেহেতু আমরা সামনে আর শুক্রবার পাব না আগামী শুক্রবারেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এই জন্য অনেক সাইড নিয়ে বিষয় নিয়ে এই জুমার এই জুমাতে আলোচনার প্রয়োজন কিন্তু সময় স্বল্পতার কারণে পুরোপুরিভাবে সব বিষয়ে বিষয়ে আলোচনা করা হয়তো বা সম্ভব হবে না তারপরও যে কথাগুলো না বললে নয় যেটা জরুরি মনে করছি এমন কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলোকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করব সামনে যে বৃহস্পতিবার আসবে যেহেতু এটা ঈদের আগের দিন आरफार दिन बलाफा य दिन विशेष एकल सम्पर् नबी रोजा रखा रोजा रखले की लाभ आरफार दिन रोजा रखले आल्लाह रब्दुल आलमीन एक बचर आगे गुणा एवं एक बचर फर गुना माफ कर दीबा एक मात्र रोजा এক বছর আগের কোনো মা বু যেটা করে ফেলছেন এবং সামনের এক বছর এক বছর গুনা আল্লাফা ক্ষমা করে দিবেন এই জন্য আগামী বৃহস্পতিবার রোজাটি আমরা নিজেও রাখবো এবং মা বন্ধুদেরকে বাইরে গিয়ে রাখার জন্য বলব আর বৃহস্পতিবার বাদে এমনি দিলজ মাসের দশ দিনের আমল সম্পর্কে গত সপ্তাহ আমি আপনাদের সম্বন্ধে আলোচনা করেছিলাম दिलज मास दिन प्रत्येक दिन रोजा एक बसर रोजा रखिए जवाब सेवाप अपना आम नाम लिखी देव प्रत्येक रतर अबादत सब कदर अबादुल्य रोजा तो थार चेषा करू विशेष को आरफार दिन अर्थात बृहस्पतिवार रोजाटी हम सक रखार चेषा करू বৃহস্পতিবার যাওয়ার পরে যে রাত্র আমাদের সামনে আসবে ওই রাত্রকে বলা হয় ঈদের রাত লাইলাতুল ঈদ লাইলাত ঈদের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী হাদিসের মধ্যে একসাথ করেছেন কলার মান কমালাইলাম দুইদের রাত जाग्रत थे व्यक्ति अबाद कर आल्लर नबी जिन सब मानुषर अंतर मरे जाटू मर की अर्थ सबसे भयहर दिन क्या मतर दिन चार केयहर दिन आनोटी होते पर हिसाब विक्स दिन वही दिन सब मानुष হিসাব দিতে গিয়ে অত্যন্ত পেরেশানিতে থাকবে চিন্তিত অবস্থায় থাকবে না জানি আমার ব্যাপারে কি পয়সালা হয় সাধারণত মানুষের ভিতরে যদি ভয় কাজ করে তখন সেই কোনো কাজ সঠিকভাবে আঞ্জাম দিতে পারে না যদি মানুষের ভিতরে ভয় থাকে ভয় কাজ করে আসরের ময়দানে যদি আপনি বিত সন্ত্রস্ত অবস্থায় থাকেন তাহলে হাসরের ময়দানে আমাকে আপনাকে সকলকে চাইতি করে প্রশ্ন করা হবে কলা রসুল্লাহি সাল্লাহু আলাই আজই ব্যাখ্যাণ্ড কলা রসুল্লাহি সাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর নবী বলেছেন আসরের ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমার কোনো মত এককে সামনে অগ্রসর পারবে না এক নাম্বার প্রশ্ন করা হবে আনু উম রিহি পিমা আপনা হায় আপ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন যৌবন সম্পর্কে করা হবে তৃতীয় নাম্বার প্রশ্ন সম্পদ সম্পর্কে করা হবে চতুর্থ নম্বর প্রশ্ন আমল সম্পর্কে বলা হবে যে জানা অনুপাতে কতটুকু আমল করেছ বোঝা গেল হাসর ময়দানে আমাদের সকলকেই প্রশ্নের সম্মুখীন হইতে হবে ওই ভয়াবহের দিন আমাকে আপনাকে চারটি প্রশ্নের উত্তর দিতেই হবে ওই দিন যদি আপনার ভিতরে ভয়ে কাজ করে তাহলে এই চারটি প্রশ্নের উত্তর আপনি যথাযথভাবে সঠিকভাবে দিতে পারবেন না এই জন্য নবী বলেছেন কোনো মানুষ যদি ঈদের রাত জাগ্রত থেকে আবাদত করে যেদিন সকল মানুষের ভিতরে ভয় কাজ করবে সকল মানুষ আতঙ্কিত অবস্থায় থাকবে সকলের দিল মরে যাবে কিন্তু ওই উন্মতের দিল সেই দিন মরবে না যে ঈদের রাত জাগ্রত থেকে এবাদত করে কিন্তু আজকে আমরা ঈদের রাতকে উৎসবের রাত বানিয়ে নিই আগামী দিন ঈদ করবো রোজার ঈদ করবানের ঈদ আমরা উৎসব করি বাইও ফুজুরফাক সাল্লাহ আলাইসালামের খাদি উন্মত যদি আমরা হয়ে থাকি আল্লাহর নবী দুইদের রাত আমাদেরকে দুনিয়ার কোনো উৎসব পালন করার জন্য নিষেধ করেছেন বরঞ্চ বলেছেন এই দুই রাত অবাদতে কাটিয়ে দাও অবাদতটা আমরা করবই বিশেষভাবে ওই দিনের এসারের জামাত এবং পরের দিন ফজরের জামাত নামাজ আমরা জমাতের সাথে আদায় করার চেষ্টা করব কারণ যদি এসার নামাজ আপনি জমাতের সাথে আদায় করেন কি লাভ হবে আল্লাহর নবী বলেছেন আমার কোনো মত যদি এসারা নামাজ সাথে পড়ে অর্ধ রাত কাটিয়ে দিলে যে স্বাব তার আমায় সে সাবাবটুকু লেখা হয় যে নামাজ পড়লে এবারত করলে যে সাাব আল্লাহ রব্বুল আলমিন তার আমায় সে সাথে লিখে দিবে এই আমরা সব সময় এসারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাদা আদায় করবো বিশেষ করে যেহেতু ঈদের রাতের অনেক ফজিল তাতে নফলে আমাদের কথা হাদিসের মধ্যে এসেছে এই জন্য ঈদের রাত আমরা এশার নামাজ এবং ফরদিন ফজরের নামাজ আমরা সকলেই জামাতের সাথে আদায় করার চেষ্টা করব আরো একটি আমল আগামী বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে সেটা হচ্ছে তাকবীর তাকবীরের তা শ্রিক হুজুরফাক সালু আলহি আসাল্লাম বলেছেন আরাবার দিন অর্থাৎ নয় জিলহজ ফজর থেকে নিয়ে নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আকর পর্যন্ত প্রত্যেক আকেল বালেক নরনারের উপর ফরজ নামাজের পরে একবার তাশ্রিক তাক বীরের তাশ্রিক বলা ওয়াজির সালাম কিরানোর সাথে সাথে আমরা সকলেই মধ্যম আওয়াজ একবার আসতেও না একবারে জোরেও না মসজিদে কেউ মাছ বুক আছে কিনা এর প্রতিবো সালাম সাহেবটা স্মরণ নাও থাকতে পারে আমরা একটু উচ্চ আওয়াজে যদি পড়ে ইমাম সাহেবের হবে বা আমার আশেপাশের মুসলিদের স্মরণ হবে প্রত্যেক নরনারী মুসলমানের উপর একবার তার বীরে বলা ওয়াজিব মোট পাঁচ দিনের তেইশ অক্ত নামাজ পাঁচ দিনে আগামী বৃহস্পতিবার ফজর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার সোমবার সোমবার আঠেরো নামাজ পর্যন্ত আমরা জামাতের সাথে পড়লে তো পড়বই আর একাও যদি কোনো মানুষ নামাজ পড়ি জামাত পেলাম না একা আমি নামাজ পড়তেছি তাহলে সালাম কিরানের পরে একবার তাকবিরের তাসরিক আমার জন্য পড়া ওয়াজিব আর যদি স্মরণ না থাকে তাহলে পরে এটার কাজা নেই যে আচরণ সময় পড়লাম না মাগরিবির সময় দুই বের পড়ে নিব এই সুযোগ আর নেই আচরণ সময় পড়তে না পারলে তরতির গুণ হবে আপনার কিন্তু এটা আবার মাগরিবির সময় কি করা লাগবে না তাজা করা লাগবে না ঈদের দিনের কিছু শূন্যতের কথা আল্লাহর নবী বলেছেন অনেকগুলো শূন্যত আছে তার মধ্যে একটি শূন্যত ঈদের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠার চেষ্টা করা গত রমজানের ঈদেও আমি বলেছি ও যে সারা রাত আমরা আনন্দ উৎসবে তা দিয়ে দিই যার কারণে ঈদের দিন বিশেষ করে ফজরের নামাজের জামাতে মুসল্লি খুব কম হয় যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি এই জন্য ঈদের নামাজ পড়ার জন্য কত দূর দরার থেকে আমরা বাড়িতে ফিরে আসি অত ঈদের নামাজ ওয়াজিব নামাজ আর ফজরের নামাজ হচ্ছে ফরজ নামাজ ফজরের ফরক নামাজের আমাদের ততটা গুরুত্ব নেই যতটা গুরুত্ব আমাদের ঈদের ওয়াজীবের নামাজের প্রতি আছে এই জন্য ঈদের দিন আমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠি তখন আমার জন্য মসজিদে জামাতে অংশগ্রহণ করাটাও কি হবে সম্ভব হবে এই জন্য তাড়াতাড়ি ঈদের দিন ঘুম থেকে উঠার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার শূন্যত ঈদের দিন ঈদের নামাজের আগে গোসল করতে হবে গোসল করার শূন্যত নাম্বার তিন করতে হবে পরিষ্কার করে যেহেতু আপনার সঙ্গে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে কথা হবে। যদি আপনি দাঁত না করেন তাহলে আপনার মুখের থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে পারে আপনার মুসলমান ভাইয়ের কষ্ট হইতে পারে মুসলমান ভাইকে কষ্ট দেওয়া এটা হারাম এটা জায়জ নেই হয়তো স্বর্মে আপনাকে নাও বলতে পারে কিন্তু আপনার মুখের দুর্গন্ধের কারণে সে কষ্ট পাইতে পারে এই মেসোয়াকের কথা যেহেতু নবী বলেছেন আমরা সকলে মেসোয়া করারই চেষ্টা করব নাম্বার শূন্য সাদ্যানুযায়ী উত্তম কাপড় পরিধান করতে হবে আপনার যে পরিমাণ সাদ্য আছে ওই পরিমাণ নতুন কাপড় কেনার যদি টাকা নাও থাকে তার উদার করে নতুন কাপড় কেনার কোনো প্রয়োজন নেই আপনার যে পরিমাণ সাদ্য আছে যদি নতুন কাপড় গায়ে নাও দিতে পারেন পুরাতন কাপড় এটাকে আয়রন করে সুন্দরভাবে ধুয়ে নিয়ে ওইটা গায়ে দিয়ে যদি আসেন এটা কোনো গুণ হবে না এর দ্বারা আপনার সুনত আদায় হয়ে যাবে পাঁচ নাম্বার সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি যেহেতু আমি গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর নবীর তিনটি জিনিস সবচাইতে বেশি প্রিয় ছিল তার মধ্যে একটি হচ্ছে সুগন্ধি ব্যবহার এর জন্য আমরা ভালো উন্নত মানের আন্তর অথবা উন্নত সেন্ট যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে নবীজির একটা সুন দুর্বর আমাদের আমল হয়ে যাবে ছয় নাম্বার নামাজের পূর্বে কিছু না খাওয়া এটা কোরবানের ঈদের শূন্যত আর রমজানের ঈদে নামাজের পূর্বে বেজুল মিষ্টি দ্রব্য খাওয়া শূন্যত কিন্তু কোরবানের ঈদের সময় নামাজের পূর্বে কিছু না খাওয়া এটা হচ্ছে উত্তম নামাজের পরে সর্বপ্রথম আপনার জবাইকৃত প্রচুর কোন অংশ খাওয়া এটা হচ্ছে শূন্যত এটাকে আবার রোজা বলবেন না কেউ এটা রোজা না না খেয়ে থাকা ভালো আপনার প্রচুর জবাইকিত প্রচুর কিছু অংশ দিয়ে আপনি সর্বপ্রথম খানা খাবেন ঈদের দিন এটাও নবীদের একটি শূন্যত আর যদি আপনার কোন সমস্যা হয় তাহলে কিছু খেয়ে নিতে পারেন সেটা হচ্ছে ভিন্ন কথা সাত নাম্বার শূন্যত ঈদের নামাজ পড়ার জন্য যখন ঘর থেকে বের হবেন ঈদগাহের উদ্দেশ্যে যখন রওনা দিবেন উচ্চ স্বরের তাকবিরে তাশরিক বলা শূন্যত উচ্চ স্বরে একটা আওয়াজ দিয়ে একবার খুব আওয়াজ দিয়ে না বিকট শব্দ দিয়ে না মিডিয়াম আওয়াজ দিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হাম। এভাবে বাড়ির থেকে পড়তে পড়তে মসজিদ পর্যন্ত আসবেন অনেকে আমরা এতে লজ্জাবোধ মনে করি যে আমি তাকবিরে তাসরিক পড়তে পড়তে যাবো এটা কেমন দেখা যায় আপনার কাছে কেমন দেখা যায় গেলে কি হবে এটা তো নবীর একটা শূন্য বাড়ির থেকে একটু একবার ছোট আওয়াজে না মধ্যম আওয়াজে তাকবির পড়তে পড়তে ঈদগাহে আসতে হবে এটা নবী সুনত আট নাম্বার সুনত ঈদের নামাজ ঈদগাহে পড়া ঈদের নামাজ ঈদগাহে পড়া এটা হচ্ছে সুনত কতুয় স্বামীর ভিতরে আছে এটা শূন্যতে মহাকাদা আমি প্রায় সময় কথা বলি আল্লাহর নবী মদিনার জীবনে মসজিদে নবমীতে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওক্ত নামাজের সাফ পাওয়া যায় নবী বলেছেন এর পরেও আল্লাহরের নবীর জীবনে একবার মাত্র ঈদের নামাজ মসজিদে নবমীতে আদায় করেছেন আর সব সময় ঈদের নামাজের জন্য নির্ধারিত মাঠ তাইত ওই মাঠে তিনি নামাজ পড়তেন এই এখন আমাদের মাঠের ব্যবস্থা নেই এই আমাদের মসজিদে পড়লে গুণ হবে না যেহেতু আমাদের মাঠের ব্যবস্থা নেই হ্যাঁ মাঠের ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রাকৃতিক কোনো কারণ ছাড়া যদি আমরা মসজিদে নামাজ পড়ে এটা সূন্যতের খেলাফ হবে নয় নাম্বার শূন্যত ইদাহেদ যাওয়ার সময় এক পদ দিয়ে যাবেন অন্য পদ দিয়ে বাড়িতে যাবেন আসার সময় রাস্তার এক দিয়ে আসবেন আর ফেরার সময় অপর পাশে দিয়ে যাবেন খলাফাত্তরিক কানা নবী আলাহ সাল্লা সালাম খলাফাতরিক আল্লাহর নবী আসার সময় এক পাশ দিয়ে আসতেন যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যেতেন এখন যদি অন্য রাস্তা না থাকে কম পক্ষে এক রাস্তার এক ফল দিয়ে যাব অন্য পথ দিয়ে আমি আসার চেষ্টা করব নয় নাম্বার শূন্য হেটে ঈদগাহে যাওয়া যদি কোন সমস্যা আপনার না থাকে ঈদগাহ আপনার নাগালের কাছেই থাকে তখন পায়ে হেটে যদি আসতে পারেন পায়ে হেটে ঈদগাহে আসা এটা হচ্ছে শূন্যত হ্যাঁ যদি ঈদগা আমাদের থেকে অনেক চার পাঁচ কিলোমিটার দূরে হয় সেখানে ভিন্ন কথা গায়ে যুগে পরিবহন যুগে যাবেন দশ নাম্বার শূন্য ঈদের দিন ঈদের নামাজের আগে ঈদের মাঠে এবং বাড়িতে নকল নামাজ পড়া না যায় ঈদের দিন ঈদের নামাজের পূর্বে বাড়িতে এবং ঈদগাহে নকল নামাজ পড়া না যায় আর ঈদের নামাজের পরে ঈদগাহে নকল নামাজ পড়া না যায় এই জন্য আমরা এর প্রতি খুব একটা খেয়াল রাখার চেষ্টা করব এখন আলোচনা আসতেছে কোরবানি তারপর ওয়াজিবকে কোরবানি দিতে হবে যার মালিকানায় জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত বর্তমান রুফার বরি যাচাই করেছি এক টাকা বর্তমান একবার উন্নত না আবার একবারে নিম্ন মানেরও না মিডিয়াম যে রুফা আমাদের বাজার বিক্রি হচ্ছে এক হাজার টাকা প্রতি বড়ি এক টাকা बर्तमान जदि जीवन धारण मौलिक प्रयोजन सामग्री व्यथित रूफार नेता हिसाब कारन हजार टाण समे साढ़े बावन हजार टाण सम्पदे तर कुरबानी वजिब अर्थात स्वर्ण रूफा नगद टा व्यवसार माल प्रयोजन अधिक গড়ের মালপত্র এবং বসবাসের প্রয়োজনের বাইরে বাড়িঘর জমি জামা ইত্যাদি মিলে স্বর্ণ রুফা নগদ টাকা ব্যবসায় পণ্য এই চার জিনিস এবং প্রয়োজন ঘরের মালপত্র যেমন টেলিভিশন এটা প্রয়োজনের এটা প্রয়োজনের আওতাভুক্ত না আপনার ঘরে অয়ের ভিতরে সুকেশের ভিতরে এমন অগণিত ফেলেট সাজানো আছে যেগুলো বছরে একবারও ব্যবহার ব্যবহার হয় না এমন অনেক বর্তন আমাদের অনেকের ঘরেই আছে তো প্রয়োজনের অধিক যে বর্তনগুলো এর দাম আপনাকে হিসাব করতে হবে আপনার পাঞ্জাবি সেট আছে তিরিশটি তার মধ্যে সাইর সেট এটাকে শরীয়তে মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত করেছে সাইড সেটের অধিক যদি আপনার শার্ট থাকে আপনার পায়জামা থাকে এবং আল্লাহর গজবের টেলিভিশন এর দাম আপনাকে হিসাব করতে হবে তারপরে বিছানা চাদুর আছে আপনার ঘরে বিশ থেকে পঁচিশটা এগুলো দেখা যায় এক বছর একবারও আপনার ব্যবহার আছে না সুতরাং ঘরে যতগুলো চকি আছে খাট আছে ততগুলো হিসাব করে অতিরিক্ত গুলো আপনাকে এই স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়ী পণ্য এই আইটেমের মালের সাথে একত্রিত করতে হবে প্রয়োজনের অধিক বাড়িঘর আপনার একটা বাড়ি আপনার চলে কিন্তু আপনার বাড়ি আছে দুইটি তাহলে যেই বাড়িটি আপনার ব্যবহার হয় এটা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত এর অতিরিক্ত যে বাড়িটি আছে আপনার এই পরিমাণ জমিন আপনার আছে যেই পরিমাণ জমিনের খোরাক দিয়ে আপনার এক বছর চলে ওই জমিনের অতিরিক্ত যদি জমিন আপনার কাছে থাকে এগুলাকে তার ভিতরে কি করতে হবে হিসাব করতে হবে একতায় স্বন্ন রুফার নগর টাকা ব্যবসায়ীপূর্ণ এবং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত সামগ্রী বাড়িঘর জমি জামা থেকে শুরু করে আপনার কাছে যদি থাকে এই পাঁচো প্রকারের মাল একসাথ করলে বর্তমান রুফার নেশাব হিসাবে যদি সাড়ে বাউন্ন হাজার টাকা পরিমাণ হয় আপনার উপর কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হয় তিন দিন কয়দিন ভাই তিন দিন প্রথম দিন দেওয়া উত্তম শুক্রবার প্রথম দিন শনিবার রোববার এই তিন দিনের যে কোনো দিন যদি আপনি ফাস আইটিমের সম্পদ একত্রিত করলে যদি বাউন্ন টাকা পরিমাণ হয় আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে কোরবানি আর জাকাতের মধ্যে ব্যবধান জাকাত আসে মাত্র ষাট ধরনের মালের উপরে স্বর্ণ রুফা নগদ টাকা ব্যবসার মাল এর চারি প্রকার সম্পদের উপর মাত্র কি আছে কিন্তু কোরবানি এবং সৎকায় ফিত এগুলো ওই মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর অতিরিক্ত যেগুলো এগুলোর ভিতরেও কোরবানির সময় এবং সৎকায় ফিত সময় হিসাব করতে হয় এই জন্য এবং জাগাতির ভিতরে একটু ব্যবধান আছে আপনার যদি চল্লিশ কানে জমিন থাকে এটার উপরে জাগাত আসবে না কিন্তু কোরবানি আসবে এটার উপরে যে পরিমাণ সম্পদের ধান দিয়ে এক বছর চলে ওই পরিমাণ জমিনের অতিরিক্ত যে জমিনগুলো আপনার বাড়ি যদি পাঁচটা থাকে এর উপরে দেখাত আসবে না হ্যাঁ কিন্তু কোরবানি এর উপরে কি চলে আসবে এই জন্য আমরা বিষয়টা খুব সূক্ষ্ম আমাদের সমাজে দেখা দেখা যা অনেকের কাছে চাই বুড়ি স্বর্ণ আছে কিন্তু সেই কোরবানি দেয় না সাত বুড়ি ছাড়া তো কোরবানি হাজব হয় না এই ধারণাটি একবারে ভুল চারি বুড়ি স্বর্ণের দাম বর্তমানে কত যদি ছত্রিশ হাজার টাকা বাস কিরে সাড়ে ছত্রিশ হাজার টাকা তো দাম কত হবে জি তো কত টাকা তার কাছে চলে আসে। সেই বলে এখন আমার উপর করবানি হাজিব নাকি আপনার উপর করবানি কি ঋণ এটা বাদ দিতে হবে ঋণ বাদ দিয়ে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য এবং হাজতে আসলিয়া তথা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে সামগ্রীগুলোর কথা আমি বলেছি সবগুলো মিলে যদি সাড়ে বাহান্ন হাজার টাকা পরিমাণ হয় ওই তিন দিনের ভিতরে আপনার উপর কোরবানি হয়ে যাবে কোরবানির কি ফজিলত হুজুরবাদ্লাহু আলাহি আসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যত আবাদত রয়েছে সব আবাদত কবুল হওয়া না হওয়া এটা আবাদত করার পরে বোঝা যায় কিন্তু কোরবানি এটা এত বড় একটি ফজিলতের কাজ আল্লাহর নবী বলেছেন আল্লাহ একবার বলে বিসমিল্লাহি আল্লাহ একবার বলে যদি পশুর গলায় ছুরি চালানো হয় পশুর রক্তের ফোটা জমিনে পড়ার আগে আল্লাহ রব আিন তার কোরবানি কবুল করে নেন আল্লাহর নবী আরো বলেছেন জানোয়ারের প্রথম জমিনে পড়ার সাথে সাথে কোরবানি দাতার জীবনের সব গুণা মাফ হয়ে যায় আল্লাহর নবী অন্য হাতের মধ্যে একসাথ করেছেন আপনি যে পশুটা কোরবানি দিবেন ওই পশুটাকে কে আমাদের দিন সত্তর গুণ বৃদ্ধি করে আপনার নেকের তুলে দিবেন কয় গুণ বৃদ্ধি করে সত্তর গুণ বৃদ্ধি করে আপনার এই কোরবানি দিলে আমাদের কি লাভ হবে নবী বলেছেন বিকুল্লি সাহতীন হাসানা প্রত্যেক ফসমের পরিবর্তে একটা হাসানা দেওয়া হবে হাসানা মানে বল হাসানা দুবিয়া সালিহা দশ লেকের সমন্বয়কে একটা হাসানা বলা হয় দশ লেকের সমন্বয়কে একটা তার মানে জানোয়ারের প্রত্যেকটি ফসমের পরিবর্তে আপনাকে দশটা খুঁড়ি মেকি দেওয়া হবে একটা জানোয়ার জবাই করার পরে কতগুলো পশম তার গায়ে রয়েছে আপনাদেরকে যদি একদিন পাঁচ দিন দশ দিন সময় দিল আপনারা গলি শেষ করতে পারবেন না এত স্বাভাবের কাজ এত ফজিলতের কাজ এই ফজিলতের কাজ আদায় করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের টাল বাহানা ফের তালাশ করি যে কোন মতে কোরবানি না দিয়ে সারা যায় না বারাবার হুজুরদের কাছে মাথালা জিজ্ঞাসা করি কত ফজিলতের কাজ এই জন্য আমরা এই ফজিলতের কাজে এত টাল বাহানা গড়িমসি না করে এই ফজিলত আমরা পাওয়ার সকলেরই দরকার আছে এই ফজিলতের কাজে আমরা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করি নবী বলেছেন তক্ষান্তর যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানে আদায় করে নাই তাহলে সে যেন ঈদগাহের কাছেও না আসে ফালা করবেন না সে যেন কাছে দাঁড়ায় কত বড় দমক ভাইও আপনারা আমার আমার জন্য এ জন্য যাদের উপর ওয়াজিব হয়েছে আমরা পার্শ্ববর্তী কোন গুলা মাইগ্রাম থাকলে আমরা মাথলা জিজ্ঞেস করবো আপনার সম্পদের বিবরণ তাকে দিবেন যেই পরিমাণ সম্পদ আছে আমার মৌলিক প্রয়োজনীয় বস্তুর অতিরিক্ত এই জিনিসগুলো আছে এখন আমাকে কি করতে হবে মশালা জেনে এই অজীব কাজ আমরা সকলে আদায় করতে হবে ও কোরবানি সম্পর্কীয় বিশেষ কিছু মশালা যেগুলো প্রায় আমাদেরকে মানুষে ফোনে ফোন করে জানার চেষ্টা করে আমি আপনাদেরকে কিছু মশালা বলছি খুব গুরুত্ব দিয়ে শুনবেন শোনার আমলের নিয়ে তো যদি শুন শোনেন আর আমল করতে নাও পারেন প্রত্যেকটি মাথে শোনার পরিবর্তে এক হাজার নকল নামাদের সাথে কোরবানি শুধু ওয়াজিব হয় নিজের পক্ষ থেকে অন্যের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হয় না স্ত্রীর পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হয় না মাতা পিতার পক্ষ থেকে কোরবানি ও আজিব হয় না সন্তানের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হয় না সুতরাং কারো স্ত্রী যদি আমি যেভাবে বলেছি সব ধরনের মাল একত্রিত করলে যদি বাউন্ন হাজার টাকা পরিমাণ সম্পদ স্ত্রীর কাছেও থাকে তাহলে তার জন্য তার নিজের পক্ষ থেকে স্বতন্ত্র কোরবানি হাজি সে তার কোরবানি আদায় করতে হবে ওই দিন এক লোকে আমাকে ফোন করছে হুজুর আমরা তো আমাদের ফ্যামিলিতে একটা সিস্টেম করে নিয়েছি কি সিস্টেম তো এক বছর আমি কোরবানি দেই এক বছর আমার স্ত্রীর নামে কোরবানি দেই এক বছর আমার আব্বার নামে কোরবানি দেই এই বিষয়টা কেমন আমি যেটা বলেছি করবানি এটা নিজের পক্ষ থেকেই আজীব হয় একটা ফ্যামিলিতে যদি ধরুন দশজন ভাই থাকে ওদের বাপও বর্তমানে জীবিত আছে এরা একান্নভুক্ত এবং ভাইরা বিভিন্ন কাজ কারবার জড়িত ঠিক তবে টাকা এক টাকাও এই সমস্ত ছেলেদের মালিকানায় থাকে না বাপের মালিকানায় চলে যায় বাপ হচ্ছে মূল বাপ ব্যবসা পরিচালনা করা দশটা ছেলে দিয়ে একটা ছেলে এক টাকাও কি হয় না এখানে বাপের উপর শুধু করবা নেওয়াজীব ছেলেদের উপর করবা নেওয়াজীব না যদি ওরা ব্যবসা করো যেহেতু মালের মালিকানা কার কাছে হা যদি বিষয়টা এমন হয় যে দশ ছেলে ওরা একান্নভুক্ত কিন্তু দশ ছেলে কাজ কারবার করে দশ ছেলের মালিকের সম্পদের হিসাব ওদের ব্যক্তিগত কাজ নিজের কাছেই থাকে বাপ এগুলো নিয়ে কখনো কি মাথা গামায় না এর মালের হিসাব এর কাছে এর মালের হিসাব এর কাছে এভাবে যদি জন হয় দশ জনের উপর করবা কি। ওয়াজিব আপনি যদি একজনের পক্ষ থেকে এখানে কোরবানি করেন কোরবানি আদায় হবে না স্ত্রীর পক্ষ থেকে এবারে আপনি করেন না স্ত্রীর কোরবানি করেছেন তো স্ত্রীর কোরবানি আদায় হবে আপনার কোরবানি কে লোক আর আপনার উপরতে কোরবানি ওয়াজিব আমার উপর জুমার নামাজ ওয়াজিব এই স্থলে যদি আরেকজন জুমার নামাজ আদায় করে ওর জুমান নামাজ আদায় হবে আমার জুমান নামাজ আদায় হবে এই জন্য যার উপর কোরবানি ওয়াজিব ওটাকে চিহ্নিত করতে হবে কোরবানি আসার আগে গরু ক্রয় আগে ফ্যামিলিগত ভাবে বসবেন দেখো তোমার সম্পত্তির কি হিসাব তোমার সম্পতির কি হিসাব স্ত্রীকে জিজ্ঞাসা করবেন তোমার কাছে স্বর্ণ কয় কি পরিমাণ আছে বর্তমান ঋণ পা দিয়ে সাড়ে বান্ন হাজার টাকা পরিমাণ হয় কি না এভাবে চিহ্নিত করতে হবে আগে হ্যাঁ বাপ বুড়ো মানুষ বাপুর উপর কোরবানি ওয়াজিব না এমত অবস্থায় ছেলে যদি তার নামে কোরবানি দেয় বাপে বাজারে হেঁটে হেঁটে সেলের নামে বদনামী করে যে আমি বুড়ো বাপ আমার ছেলে এখন নতুন কারবারই হয়েছে ছেলে ছেলের নামে কোরবানি দিছে অত আমরা বুড়ে বুড়ি করে আমাদের নামে সে কোরবানি দেয় না ও দাদার নানারা আপনাদেরকে বলছি আপনার ছেলের উপরও কোরবানি ওয়াজিব আপনার উপরে হয় নাই সুতরাং এই ওয়াজিবটা ছেলেই আদায় করবে তার যদি অ্যাবিলিটি থাকে তাফিক থাকে সামর্থ্য থাকে তার নামে আদায় করার পরে যদি আপনার নামেও দিয়ে দেয় সেটা হবে কি ভিন্ন কথা কিন্তু ওয়াজিব সেলের উপরে সে আপনার নামে দিতে হবে সামাজিক ব্যাধির কারণে এটা আবার কোন আইটিমের ব্যাধি ওয়াজিব যার উপরে তার নামে কি করতে হবে কোরবানি দিতে হবে এই জিনিসটা আমরা খুব খেয়াল রাখতে হবে নাম্বার দুই ঋণ করে কোরবানি দেওয়া যায় তবে অনুত্তম আপনার কাছে সম্পদ নেই সাড়ে বার্ন হাজার টাকা পরিমাণ সম্পদ আপনার কাছে নেই ঋণ করে কোরবানি দেওয়ার কোনো অর্থই আসে না দিলে যায় হবে তবে না দেওয়া কথা বুঝছেন কিনা আমার কি দরকার একটা ঋণের মাথায় নিয়ে ঘুরবেন দরকার নাই হ্যাঁ যদি ঋণ করি কোরবানি আদায় করেন কোরবানি আদায় হবে তবে এই জিনিসটা অনুত্তম আরেকটি মাথায় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় পশু ক্রয় করার পরে অংশীদার নেওয়া যাবে কি না। হ্যাঁ পশু ক্রয় করার সময় যদি এই নিয়তি ক্রয় করে যে আমি যদি আরো কোনো অংশীদার পাই তাহলে অংশীদার নিব। ক্রয় করার সময় যদি অংশীদার নেওয়ার নিয়তে ক্রয় করে তাহলে গরু যদি হয় সাত শরিক পর্যন্ত কি করার যাবে নেওয়া যাবে কোনো সমস্যা নেই যেহেতু ক্রয় করার সময় আপনি নিয়োগ করেছেন এটা দনিও পারবে গরিবও পারবে হ্যাঁ যদি জানোয়ার ক্রয় করার সময় কোনো অংশীদার অন্যান্য অংশীদার নিব এই নিয়োগ করে নাই তাহলে দনিজন দনির জন্য শরিক নেওয়া জায়গা আছে দনী ব্যক্তির জন্য শরিক নেওয়া কি তবে গরিবের জন্য আর শরিক নেওয়া কি হবে না কথা বুঝছেন কিনা শরিক না নেওয়ার নিয়তে যদি গরু ক্রয় করে ধনী ব্যক্তি শরিক নিতে পারবে নিয়ত না থাকলেও সে আরেকজনকে মিলেতে পারবে কিন্তু গরিবে আর কিনতে পারবে কি করতে পারবে না আর মিলেতে পারবে না সাত নাম্বার কোরবানি পশু যদি হারিয়ে যায় মারা যায় চুরি হয়ে যায় এর কি বিধায় কোরবানির গরু যদি চুরি হয়ে যায় হারিয়ে যায় মারা যায় তাহলে যে ব্যক্তি ধনী দোনি মানে তার উপরে কোরবানি ওয়াজিব তার মানে কি সাড়ে বান্ন হাজার টাকা পরিমাণ বর্তমানের নেতা ওই পরিমাণ থাকে দনিয়ে আরো একটা কিনতে হবে কথা বুঝছেন কিনা আরো একটা কিনতে অথবা আরেকজনের সাথে এক শরীরকে ঢুকবে সেই কিন্তু গরিবের জন্য গরু মরে যাওয়ার পরে আরো একটি গরু ক্রয় করা ওয়াজিব না এখানে গরিবকে একটু সার দেওয়া হয়েছে খেয়াল করছেন কিনা গরিবে আর কিনে লাগবে না কিন্তু দলির গরু যদি ক্রয় করার পরে মারা যায় হারিয়ে যায় চুরি হয়ে যায় আরটা গরু কি কিনতে হবে সেই কিনতে হবে হ্যাঁ দনিও আরো একটি গরু ক্রয় করেছে এবং ওই তিন দিনের ভিতরে হেরে যাওয়া গরুটি যদি আবার পেয়ে যায় তাহলে দলি লোক ওই হেরে যাওয়া গরুটাকে আর করবানি না দিলেও চলবে দেওয়া উত্তম কিন্তু দেওয়া কিনা জরুরি না মাথা বুঝেন নাই দনী লোক কোরবানি নিয়ে জানোয়ার ক্রয় করছে জানোয়ারটা হারিয়ে গেছে আরো একটি জানোয়ার সে ক্রয় করছে এখন যেহেতু মাথায় আরেকটি কিনতে হবে আরো একটি কিনার পরে ওই যে গরুটি আগে কি হারিয়ে গেছে ওটা আবার পেয়ে গেছে তাহলে ধনী ব্যক্তির জন্য ওই হেরে যাওয়া গরুটাকে কোরবানি দেওয়া কিনা জরুরি না যদি করে করতে পারবে কিন্তু গরিব তার ভিন্ন গরিবকে তো বলছি হারিয়ে যাওয়ার পরে তুমি আর কিনার কোনো কি নাই এরপরও এই বেসার আবার আরো একটা গরু ক্রয় করছে আবার ওই হেরে যাওয়া গরুটি আবার পেয়ে গেছে ওই তিন দিনের ভিতরে তাহলে গরিবকে বলছি তুমি এখন দনোটা কি করতে হবে কোরবানি দিতে হবে কারণ গরিব যতবার কোরবানের নিয়তে গরু ক্রয় করে। এটা মান্য তো হয়ে যায় মান্য এটা আদায় করা কি কিন্তু দনী যতবার কিনবে এটা মান্না ধরকম হয় না এই জন্য গরিব আর দনীবের দনির মধ্যে এই বিষয়ে একটু ব্যবধান আছে যাই হোক আমার ভাইরা কোরবানির পশু ক্রয় করেছে কিন্তু কারণবশত কোরবানি দিতে পারে নাই তাহলে এই কোরবানির পশুটাকে কোরবানির তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সত্যা করে দিতে হবে কি করতে হবে বলেন এটা আর খাওয়ার কোনো সুরোধ নেই তিন দিনের ভিতরে আপনি কোরবানি দিতে পারেন না যে কোনো কারণ হোক দিতে পারেন নাই তিন দিনের পরে এই গরুর মালিক এখন আপনার না এটা ফকির হয়ে গেছে সুতরাং এটা কি কি করতে হবে আর যদি আপনার কাছে মরে যায় তাহলে তার মূল্য কি করতে হবে আরো একটি মশালা অন্তসত্ত্বা অন্তঃসত্ত্বা ফ্রাণী কোরবানি দেওয়া যায় যেই গরুর পেটে বাচ্চা আছে ওই গরু বা ছাগলকে কোরবানি দেওয়া কি না যায় বলেন কি যায় বলেন না নাকি দেওয়া যায় তবে প্রসবের সময় যদি একবারে নিকটবর্তী হয়ে যায় যে দুই চার পাঁচ দিনের ভিতরে কি তার প্রসব হবে এটা বাচ্চা দিবে তখন এই জানোয়ারটাকে কোরবানি করা মাকরু আর একটা গরু কি করতে হবে আপনাকে ক্রয় করতে হবে যেহেতু প্রসব একবারে আসন্ন নিকটবর্তী হয়ে গেলে এটা কি কোরবানি করতে পারবেন না মাকরু মাকরু বলছে হারাম বলে নাই আর যদি আরো অনেক সময় আছে এখনো কোরবানি দিতে পারবেন কোরবানি দেওয়ার পরে যদি বাচ্চাটা জীবিত বেরিয়ে আসে কথা বুঝতেছেন কিনা যদি বাচ্চাটা কি জীবিত বেরিয়ে আসে এটাকেও জবা করতে হবে জবা করাও আজ কর্তব্য হাত থাকার কিতাবে লেগেছেন জবাই করার পরে যদি আপনার রুচি না হয় আপনি না খাবেন সেটা ভিন্ন কথা কিন্তু কি করতে হবে এটাকেও জবাই কিন্তু করতে হবে আর যদি মৃত অবস্থায় বেরিয়ে আসে তখন তো জবাই করলে কি লাভ হবে জবাই কোনো প্রশ্ন নেই জীবিত বেরিয়ে আসলে এটাকে জবাই করতে হবে জবাই করার পরে শরীরটির মধ্যে ভাগ করে দিয়ে দিবেন এরা খাইলে খাবে না খাইলে না খাবে সেটা হবে ভিন্ন কথা যাই আমার ভাই গরু পশু ক্রয় করার পরে যদি জানা যায় এটা চোরাইকৃত পশু কি পশু চোরাইকৃত যে ব্যক্তি বিক্রি করছে এটা চুরির মাল তাহলে এই পশুটাকে জবাই করা যায় নেই এটা হয় তাকে ফিরত দিতে হবে যা ইচ্ছা তাই করেন কোরবানির নিয়তে এই পশুটি এখন কি করতে পারবেন না জবাই করতে পারবেন না অন্য পশু আপনাকে কোরবানি দিতে হবে এমন কিছু দোষ জানোয়ারটা যখন ক্রয় করবেন অত্যন্ত মোটা দাদা সবল দেখে যেহেতু আর নবীজি হাদিসের মধ্যে বলেছেন পাই না হ্যাঁ আলার মাতা হয় এখন তুমি যে পশুটি কোরবানি দিবে এই পশুটি ফোলসেরা দুরু তোমার জন্য বাহন হবে বাহন তিরিশ হাজার বছরের রাস্তা ফোলসেরা কত দীর্ঘপথ যদি আপনি পায়ে হেঁটে যান এটা শেষ করতে পারবেন না এই জন্য একটা জানোয়ার কি আছে বলেন প্রয়োজন আছে এটা বিজলির নেয় আপনাকে কি এই জন্য জানোয়ারটা কত কি হবে মোটা দাজা সবল হবে ওইভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন জানোয়ার ক্রয় করার সময় এমন কিছু দোষ যে যে সমস্ত দোষগুলো পাওয়া গেলে কোরবানি করা যায়জ হয় না তার মধ্যে একটি হচ্ছে দাঁত দাঁত দেখে বসুটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ তার দাঁত যদি সবগুলো পড়ে যায় অথবা অধিকাংশ দাঁত তার পড়ে যায় যার কারণে গাছ অথবা খাদ্য সে চিবিয়ে খেতে পারে না এর দ্বারা কোরবানি দেওয়া যায়জ নেই কান অথবা লেজ অর্ধেকের থেকে যদি বেশি কাটা হয় এর দ্বারা কোরবানি করা যায়জ নেই চোখ যদি উভয়টা নষ্ট এর দ্বারা কোরবানি করা যায়জ নেই অথবা একটি চোখ একবারে নষ্ট হয়ে গেছে এর দ্বারাও কোরবানি করা যায়জ নেই খোঁড়া ঠিকভাবে চলতে পারে না খোঁড়া গরু বা ছাগল অথবা ওট তিন পায়ে চলতে পারে কিন্তু এক পার উপর এক পাশে জমিনে রাখতে পারে না এমন পশুর দ্বারায় কোরবানি দেওয়া যায় নেই এত দুর্বল এত ক্ষীণ যেই জানোয়ারটি জবাইকৃত জায়গায় পর্যন্ত যেতে পারে না এত দুর্বল কোরবানি করা কি হবে না হ্যাঁ বলছি বলবো গরু বাঁজা যে গরুর সন্তান হয় না এই গুরু দ্বারা কোরবানি যায় এবং কিতাবে লেগেছে বন্দা গরুর মাংস নাকি অত্যন্ত সুস্বাদু হয় এজন্য ওইটা দিক কোরবানি দিতে পারেন কোন সমস্যা হবে না পাট পড়ে যাওয়া पशुर कुरबानी जशुर बाट पड़े गेधर बाट जदि एकाधिक पड़े जाए जाएज, नही। एक जा、नहीं। एक जाएज नहीं छगलर दुटी बाटर मध्य जदि एक बाट पड़े जाए द्वारा कुरबानी करा जागला पशुर कुरबानी फागला जे पशु की पागल हो ग जेको कारण हो पशुर द्वारा कुरबानी करा जाज नहीं प्रश्न आससे कुरबानी जानवर साथ ही কোরবানি জানোয়ারের সাথে আকিকা এবং অলিমা উভয়টি দিতে পারবে অলিমা হচ্ছে বিয়ের খানা বলেন বিয়ের খানার নাম কি ওলিমা আর আকিকে হচ্ছে কি জি পুত্র সন্তান জন্ম হলে দুটি ছাগল কন্যা সন্তান জন্ম হলে একটি ছাগল আকিকে দিতে হবে সাত দিনের মাথায় এখন কোরবানির জানোয়ারের মধ্যে আকিকে এবং অলিমা একটা লোক আপনার সঙ্গে একটা শরীফ নিল কেন তার বিয়ে হবে ঈদের পরের দিন এ এক বাঘ সে জন্য নিয়েছে এটা যায়জ কোন সমস্যা নেই আরেক দু লোকের আকিকে হবে সে এক বাঘ নিয়েছে সাত বাগের মধ্যে এর দ্বারা কোন সমস্যা নেই কথা কি না। সাথে আকিকে এবং অলিমা উগরকে আছে জায়দ আসে এর দ্বারা কোনো সমস্যা হবে না আপনি আপনার আকিকেও দিতে পারেন ছোটকালে আপনার বাসে আপনার আকিকে দেয় নাই এখন আপনি বয়স্ক অবস্থায় কোরবানি দিচ্ছেন আপনি যদি বলেন আপনি আপনারাও আখিকে দিবেন এক নাম দিতে পারেন তবে সর্বাবস্থায় স্মরণ রাখতে হবে সাত বাগের থেকে যেন বেশি কি না হয় গরুর মধ্যে আর ছাগল মধ্যে হল এক নাম ছেলের নামে যদি কোরবানি দেন দুই নাম দেওয়া ভালো যদি এক নাম দেন তাও কি হবে যাই হবে কথা বুঝুন নাই ছেলের নামে যদি কি আখিকে দেন তাহলে নাম দিবেন কয়টা যেহেতু ছাগল দিত দুইটা সুতরাং গরুর ভিতর যদি শরিক ঢুকান তো দুই শরিক দেওয়ার চেষ্টা করবেন আর যদি এক শরিক ওটেন তারপরও কি হবে আরো একটি মাথালা এটাই আমার শেষ সময় আপনাদেরও শেষ বর্তমান পরিবেশের চাপে মহিলার পিত্রালয় থেকে শ্বশুর জন্য হাদিয়ে সরু কোরবানির জন্য যে গরু ছাগল ফাটানো হয় এর দ্বারা কোরবানি জায়জ হবে কি না এটা আমি বলবো না এটা আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম কোরবানি দিতে হয় ষোলোয়া হালাল মাল হতে হবে কি হইতে হবে সবাই কথা বলতে হবে কি হইতে হবে মাল হইতে হবে হালাল এখন মহিলার চিত্রালয় থেকে আপনি ছেলের বাড়িতে যে গরু তিনটা ছাগলটি এসেছে এটাকে হাতিয়ে বলা যাবে কিনা না সেটা খতিয়ে দেখতে হবে আপনাকে মেয়ের বাপে এটাকে স্বেচ্ছায় খুশি মনে আপনাকে দিয়েছে নাকি দেওয়ার সময় তার যান ফাটি গেছে জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে আমার এক কাকাকে আমি দেখছি এ বছরের কথা বলতেছে এই বছরের কথা আমার এক কাকা মুখ অত্যন্ত বেজার কাকা সমস্যা কি তুমি তো জানো তোমার স্বাস্থ্যবন কি বিয়ে দিলাম এখন এবারে নাকি ছাগল দিতে হবে কি দিতে হবে তোমায় টাকায় আমি হাজার শাড়ি জমাইছি আমার কাকা খুঁজেছে কয় জমাইছে তো ছাগল দিতে হবে আট থেকে দশ হাজার টাকা দামের এখন বাকি ছয় হাজার টাকা আমি কোথায় পাই চার পাঁচ জনের কাছে গেলাম একটা লোক আমাকে টাকা দেয় নাই এখন আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে তাহলে আপনারা বলেন মেয়ের বাপের বাড়ির থেকে ছেলের বাড়িতে যে ছাগলটা আছে এটা খুশিতে আছে না কুল হিসেবে আছে সেটা আপনারা বিবেচনা করবেন যদি বলেন যে দিতে তাদের যান ফাটে গেছে তাহলে এই পশুর দ্বারা করবানি কি হইব দেয় দেবো এটা আপনারা বলবেন আমি বলবো না কারণ এখানে ছেলের বাবু আছে মেয়ের বাবু আছে সেলের বাব মাথালা শুনি অত্যন্ত কি হবে কথা কন না বেজার যেহেতু তার বিপক্ষে গেছে আপনারা বিবেচনা করবেন এই মালটা হালাল কিনা সে কি খুশি মনে দিছে নাকি পরিবেশের চাপে পড়ে দিছে সেটা বিবেচনা করে ওই অনুযায়ী আপনারা মাথালার উপরে আমল করবেন আপনাদের এই মসজিদে ঈদুল আজার জামাত যেহেতু আগামী শুক্রবার জুমার দিন আগামী শুক্রবার জুমার দিন যেহেতু ঈদুল আজার জামাত এখানে অনুষ্ঠিত হবে কর্তৃপক্ষর সিদ্ধান্ত অনুযায়ী ইনশাল্লাহ সকাল আটটা বাজে এখানে ইদুল আজার জামাত অনুষ্ঠিত হবে বলেন সকাল কয়টা এর আগে দেওয়া যায় না যেহেতু অনেকে ঢাকা থেকে ওই দিনে দেওয়া না দেয় এরপরেও যেহেতু এবারে নেওয়া যাচ্ছে না যেহেতু জুমার নামাজ বিশাল একটা ফরজ নামাজ আমাদের সামনে আছে এর জন্য আমরা আটটা বাজে ইনশোল্লাহ জাস্ট টাইমে আপনাদের এই মসজিদে জামাত দাঁড়িয়ে যাবে সকাল সবাই বলেন সকাল অতিথি দেখেছেন আপনার এক মিনিট আগে পরে এখানে হয় না ইনশাল্লাহ যে সময় ঘোষণা হয়েছে মিম্বর থেকে বরাবর আটটা বাজে এখানে জামাত দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন জি জানোয়ারের বয়স ছাগলের বয়স হইতে হবে এক বছর আর গরুর বয়স হইতে হবে দুই বছর ওটের বয়স হইতে হবে পাঁচ বছর ছাগল এক বছর গরু থেকার কিতাবে আছে এক বছর থেকে যদি ছয় ঘন্টাও কম হয় কয় ঘন্টা এর দ্বারা করবানি হবে না এই জানোয়ার ক্রয় করার সময় বিক্রে তাকে জিজ্ঞাসা করবেন ভাই তোমার এই পশুর বয়স কি পরিমান তোমাকে বলতে হবে এই জন্য ভালোভাবে যাচাই করে আর দাঁত পড়লে নাকি আপনারা বয়স হিসেব করতে পারেন অনেকে যা যেভাবে হোক যাচাই বাছাই করে দুই বছর গরু ছাগল এক বছর পাঁচ বছর ছাগল এক নাম গরুতে সাত নাম ওঠে সাত নাম বেড়া দুম্বা ইত্যাদি দিতে পারেন তবে কোরবানির নিয়তে গরিব মানুষেরা মরক দবাই করে বলবেন না যে আমি মোরক কোরবানি করছি অনেকে ওই দিন হাসমরুক কোরবাড়ি করে খবরদার এটা জায়গা মানে এটা ইসলামের একটা বিধান নিয়ে ব্যঙ্গ করা হবে আল্লাহ আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপর আমল করা কৌরি দান করুন